ইসলামী সঙ্গীত শিল্পী মহিউদ্দিলিয়াজি কর্মজীবনের পাশাপাশি তিনি ইসলামী সংগীত আঙ্গনে তৈরি করেছেন নতুন এক শ্রোতাধারা হাম নাথ বিদ্রোহী বিপ্লবী দেশাত্মবোধক গান ও মায়াবী কণ্ঠ দিয়ে কেড়ে নিয়েছেন শ্রোতাদের মন তাই তার কিছু গান নিয়ে এবার অ্যালবাম ভাবি তো ভাবিত ও ও